আলোচিত হবে তিম ইনাবাদ ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটা মোদিনার উদ্দেশ্যে মুসলিমদের হিজরত আজকের আলোচনা এ নিয়ে। দীর্ঘ ১৩ বছর মক্কায় অবস্থানের পর রসুল্লা সাল্লু আলাই ও তার সাহাবারা মদিনা হিজরত করেন এই হিজরত কোনো আকস্মিক ঘটনা ছিল না এর পেছনে রয়েছে বেশ কয়েকটি বছরের প্রস্তুতি এর আগের দুটো পর্বে আমরা আলোচনা করেছিলাম মোদিনায় কিভাবে ইসলাম প্রবেশ করল এবং একটি শক্তিশালী অবস্থান গড়ে নিল মদিনাকে স্থায়ী আবাস হিসেবে নির্ধারণ করতে বছর তিনি যথেষ্ট পরিমাণে আগ্রহ আর উদ্দীপনা দেখলেন তখন তিনি হিজরতের সিদ্ধান্ত নিলেন আনসারদের পক্ষ থেকে তারা জানিয়ে দিয়েছিলেন রসুল্লাহ সাল্লু আলহিউকে রক্ষা করার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত একজন পুরুষ তার স্ত্রী ও সন্তানদের প্রতি সবচাইতে বেশি মায়া অনুভব করে তাদের জন্য রসুল্লার জন্য সর্বাত্মক যুদ্ধে যেতে দৃঢ় ছিলেন এতো গেল মদিনার আনসারদের কথা কিন্তু যারা মক্কায় অত্যাচারিত হচ্ছিলেন তারা আসলে হিজরত করতে কতটুকু প্রস্তুত ছিলেন আমাদের সময়ে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 তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোন হিসাব ছাড়াই সুরা দশ এই আয়াতে আল্লাহ হিজরতের দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ আল্লাহ জমিন মুসলিমদেরকে যদি মক্কায় তোমাদের উপর জুলুম করা হয় তাহলে তোমরা অন্যত্র চলে যেতে পারো যেখানে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে পারবে এবং সে অনুযায়ী জীবন যাপন করতে পারবে মুফাস্তির মুজাহিদ রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা বলেন শুধুমাত্র আল্লাহতালা দিনের জন্য হিজরত করো ও জিহাদ করো এবং মূর্তি পূজা থেকে বিরত থাকো। উম্মার প্রাথমিক যুগের প্রখ্যাত আলিম আত বলেন যদি তোমাকে কোনো পাপের দিকে আহ্বান করা হয় তাহলে তুমি পালিয়ে যেও এই সুরাটির পর কাহাফ নাজিল হয়েছিল সুরাকে আল্লাহ তালা কিছু যুবকের কথা উল্লেখ করেছেন যারা নিজেদের দিনকে রক্ষা করার জন্য ইমানকে বাঁচানোর জন্য নিজেদের ছেড়ে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন এই গল্পটি ছিল সাহাবেদের জন্য একটা বড় উপলব্ধি তারা বুঝতে পেরেছিলেন দেশকে যদি ত্যাগ করতে হয় না হলে হিজরতের কথা আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ বলেন আর যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় অত্যাচারিত হওয়ার পর আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দান করব আর আখিরাদের প্রতিদান তো বিশাল যদি তারা জানত সুরা আন্নাহ আয়াত একচল্লিশ যারা আল্লাহতালার জন্য হিজরত করে এবং নিপীড়িত হয় তাদেরকে আল্লাহ আল্লা সুত এই দুনিয়ার বুকে উত্তম আবাস দেয়ার ওয়াদা করেছেন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 কিন্তু পরকালের পুরস্কার তো সর্বাধিক আর তাই অমর আব্দুল খাতব রাজিয়ান আনহু খলিফা হওয়ার পর যখন মুহাজিদে টাকা পয়সা অথবা উপহার দিতেন তখন তিনি বলতেন এটি হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ আল্লাহাল পক্ষ থেকে তোমাদের জন্য উপহার কিন্তু আল্লাহ আল্লাহালা তোমাদের জন্য আখিরাতে এর চেয়েও অনেক বেশি বরাদ্দ করে রেখেছেন যখন কেউ আল্লাহতালার জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাদেরকে তার চেয়েও ভালো প্রতিদান দিয়ে পুষিয়ে দেন নিন হরুমি বাদিমুম সদরু যাহ সদরু ইন্নকিম বাদি হ ফি যারা দুঃখ কষ্ট ভোগের পর দেশ ত্যাগি হয়েছে অতপর জিহাদ করেছে নিশ্চয়ই আপনার পালনকর্তা এসব বিষয় পরে অবশ্যই ক্ষমাশীল বরং একশো দশ হিজরত একটা ইবাদত ইসলামে এই ইবাদতের মর্যাদা অনেক বেশি যেখানে আছে হিজরত সেখানে আছে নুসরত মক্কা থেকে মোদিনায় হিজরত করা মুহাজির কন মদিনায় কোনো হোটেল বা উদ্বাস্ত শিবিরে জড়ো হননি তারা মদিনায় যাদের বাসায় উঠেছে তাদেরকে বলা হয় আনসার তাদেরকে আনসার বলার কারণ হল তারা আল্লাহ দিন প্রতিষ্ঠায় সহায়তা অর্থাৎ দিয়েছেন এবং জয়ী করতে সাহায্য করেছেন তাদের গৃহ তারা ছোট্টদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। সাহায্য সে আমরা একটু পরে আসছি তার আগে সুরানুতের কিছু আয়াত নিয়ে আলোচনা করা যাক এই সুরার বেশ কিছু আয়াত আমাদের আজকের টপিকের সাথে প্রাসঙ্গিক তাই সুরান কাবুতের আয়াতের কিছু আয়াত সম্পর্কে জানব এবং কোরআনে চোখ দিয়ে হিজরতকে বোঝার চেষ্টা করব সুরা আনকাবুত মূলত মাক্ষী যুগের শেষ দিকের একটা সুরা এই সুরা শুরুতে আল্লাহ বলেছেন হাসিবন্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 ল তু إلا আহ ল কি বিল বিলতিহসু ইন ওম উত্তম পন্থা ছাড়া ধারীদের সাথে তর্ক বিতর্ক করুনা তবে তার মধ্যে যারা বাড়াবাড়ি করে তারা বাদে আর বল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 ইল তুর্জ ওলীন আমনু আলু সিহিলু বৌ হুমল জিফ ল বউ ইনতিহতিহল অন্যিদীন সিহ নিজোলা অলীন সবু আলবিহ ওখ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 हिजरत इला आयात द्वारा अनुमति दान करुद्धर अनुमति देक्रांत हो जुलूम कर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 তখন রসুল্লাহ সাল্লু আলহ্লাম তার কম এ সঙ্গী সাথী এবং বসবাসরত মুসলমানদেরকে হিজরত করা নির্দেশ দান করে আনসার ভাইদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আদেশ করেন। এই নির্দেশে তিনি বলেন আল্লাহ তোমাদের জন্য এমন কিছু ভাই এবং এমন কিছু স্থানের ব্যবস্থা করেছেন যেখানে তোমরা নিরাপত্তা লাভ করবে আমরা জানি রসুল্লাহ আলহিহাসাল্লাম একেবারে শেষের দিকে হিজরত করেছিলেন বেশিরভাগ সাহাবি তার আগেই মদিনা হিজরত করেন নিরাপত্তার খাতিরে তার দল ভেদে সবাই একত্রে হিজরত করেননি কীভাবে হয়েছিল সেই হিজরত আমরা সেই বর্ণনাটি শুনবুল আইসারদ আনহার বর্ণনা মূল বর্ণনাটি বেশ দীর্ঘ সেটি আছে ইবিনের তাবাক্কাত গ্রন্থে আমরা সংক্ষেপে সেই বর্ণনাটি উল্লেখ করছি আই সারদ আনহা বলেন মদিনার সত্তর জন প্রতিনিধি যখন আঁকাবা মদিনায় মদিনা গেল তখন রসুল্লাহ সাল্লি আসাল্লাম খুবই খুশি হলেন কারণ আল্লাহ তাকে নিরাপত্তা দিয়েছেন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 তারা একে অপরকে সাহায্য করত একে অপরকে স্বস্তি এবং গোপনে হিজরতের উদ্দেশ্যে মুসলিম সর্বপ্রথমায় হিজরত করেছিলেন তিনি হলেন আবু সালামা এরপর আমির এবং রাবি আহ আর তার স্ত্রী লাইলা লাইলা হল মদিনার প্রথম মোহাজিরা অর্থাৎ প্রথম মোহাজির নারী এরপর একটি একটি করে দল মদিনার উদ্দেশ্যে হিজরত করল মদিনায় যখন তারা বোঝলেন তারা গিয়ে উঠলেন আনসারদের বাসায়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 এসব কার্যক্রমের পেছনে শুধু মুহাজিবদের হিজরত আটকানিজরতের কাহিনীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাহিনী হল আবু সালামা রজিউ আনহু এবং তার স্ত্রী উম্মে সালামা রাজিয়াল আনহার হিজরতের ঘটনা আবু সালামা ও তার পরিবারে হিজরতের কাহিনী বর্ণনা করেন তার স্ত্রী উম্মে সালামা যিনি আবু সালামার মৃত্যুর পর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 তাদের সন্তানকেও তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হল উম্মে সালামার পরিবার সালামাকে নিয়ে গেল আর তার শিশু সালামাকে নিয়ে গেল আবু সালামার পরিবার এভাবে জনের মাঝে বিচ্ছেদ হয়ে গেল শেষ পর্যন্ত স্ত্রী ও সন্তানকে মক্কায় রেখে আবু সালামা একাই হিজরত করে মদিনা চলে আসেন উম্মে সালামা বলেন প্রতিদিন ভোরে আমি ঘর থেকে বেরিয়ে পাহাড়ে চলে যেতাম আর একটি টিলার উপরে বসে সারা দিন কাঁদতাম প্রায় এক বছর এভাবে চলতে থাকে এই নারী তিনি ছিলেন একজন মা একজন স্ত্রী অথচ স্বামী সন্তান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অবশেষে বনমহিরার এক লোক তিনি ছিলেন উম্মে সাল্লামার চাচা তার মনে কিছুটা দয়া হল ভাতিজির অসহায় অবস্থা দেখে তার পরিবারকে বললেন এই অসহায় মেয়েটার জন্য তোমাদের কি কোন দয়াময় হয় না তাকে তোমরা ছেড়ে দাও সে তার স্বামী সন্তানের কাছে ফিরে যাক উম্মে সাল্লামের পরিবার রাজি হল সালামাকে বলল ঠিক আছে তুমি চাইলে মদিনা যেতে পারো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 আমি নিচে নেমে আসলে তিনি ফিরে আসতেন এবং উট থেকে বেঁধে রাখতেন তারপর তিনি দূরে কোথাও গাছে নিচে বিশ্রাম নিতেন পরদিন সকালে তিনি আবার উঠ নিয়ে আসতেন উটকে প্রস্তুত করে আমাকে উঠতে বলতেন আর তিনি দূরে সরে যেতেন আমি উটের পিঠে ফার হলে তিনি আবার ফিরে আসতেন এবং উটের লাগাম ধরে আগে আগে চলতে থাকতেন উম্মে উম্মসাল্লাম্মহু বলেন আমাকে মদিনায় নিয়ে যাওয়া পর্যন্ত তিনি এভাবেই আমার সঙ্গে আচরণ করেন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 আর সেরকম একটি পরিস্থিতিতে তিনি নিজ থেকে এসে উমে সাল্লামাকে সাহায্য করেছেন তার সাথে পুরোটা পথ পারি দিয়েছিলেন তাকে সাহায্য এবং সহযোগিতা করেছিলেন এবং অনেক সম্মান করেছিলেন তাই উমে সাল্লামা আনহা তার এই আচরণের অনেক প্রশংসা করেন উসমানি বিন তালহা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন ওহুদের যুদ্ধে তার পরিবারের বেশিরভাগ সদস্য মুসলিমদের হাতে নিহত হয়েছিল কিন্তু তার পরেও তিনি মুসলিম হয়েছিলেন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 তোদের নাক ধুলোই ধূস কে আছিস বাপের বেটা বুকের মাকে সামনে আয় পারলে আমার সাথে লড়ে দেখা বলা বাহুল্য কারো তেমন সাহস ছিল না ওমর আব্দুল খাতাব রাহু বলেন আমি আয়াস ইবিন আবু রাবিয়া এবং হিসাম আস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 তাই অমার আর আয়াস দুজন মিলেই যাত্রা শুরু করে মদিনায় পৌঁছে গেলেন আবুজাল ছিল আয়াস এবং সৎ ভাই সে তার ভাই হারিসকে নিয়ে মদিনায় চলে গেল আয়াসকে ফিরে আনতে তার আয়াসকে প্ররোচিত করল তোমার মা প্রতিজ্ঞা করেছে তোমাকে না দেখা পর্যন্ত তিনি তার মাথার চুল আচরাবেন না রোদ ছেড়ে ছায়া বসবেন না তুমি ফিরে না যাওয়া পর্যন্ত মক্কার প্রখর রোদের নিচেই তিনি বসে থাকবেন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 शक्ति द्रुत दौड़ा पथे मध्य रबुजहेल पथी मध्य अबू जहेल उटर बेपारे अभिजुक्त शुरू करवा धीरे चले महामेला से आयास के बोले अच्छा शुनोम उठटी खुबी झमेला कर তুমি কিছুক্ষণের জন্য তোমার উঠকে আমার সাথে অদল করবে আইয়াস ছিলেন সহজ মানুষ তিনি রাজি হলেন তারা এই সুযোগের অপেক্ষা ছিল আইয়াসের উঠ মাটিতে তারা ছুটে তাকে আক্রমণ করে এবং বেঁধে ফেলে তারপর টেনে মক্কা নিয়ে যায়। তারা আইয়াসের উপর প্রচন্ড অত্যাচার করল একই ঘটনা ঘটেছিল তার সাথী হিসাম ইবিন আসের সাথে তিনিও মক্কায় বন্দী হয়েছিলেন উমার রদাহু বলেন আমরা মুসলিমরা নিজেদের মধ্যে বলা বলে করতাম যে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 لَا الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ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 আহম উল ই মেরু অবলি তিয় কুমুলগ মিং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 তার কাছে আত্মসমর্পণ কর তারপরে তোমাদেরকে সাহায্য করা হবে না তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট থেকে উত্তম যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ কর তোমাদের উপর অতর্কিতভাবে তোমাদের অজ্ঞাত অবস্থায় আজাব আসার পূর্বে অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না সুরাতান্ন থেকে পঞ্চান্ন উমর আব্দুল খত আহ আয়াতগুলো পরে সেগুলো লিখে হিসামের কাছে পাঠিয়ে দিলেন নিশাম বলেন চিঠিটি আমার নিকট পৌঁছলে আমি তুয়া উপত্যকার উপরে উঠে সেটি পড়লাম আবার পড়লাম এবং বারবার তা পড়তে লাগলাম টানা কয়েকদিন বারবার পাঠ করেও আমি এর মর্মদ্ধার করতে পারছিলাম না আমি যতদিন বুঝতে পারিনি কেন ওমার এটি আমাকে কাছে পাঠালেন ততদিন আমি সেখানে গিয়ে চিঠিটি বারবার পড়তে থাকি সব শেষে বুঝতে পারলাম যে আমাদেরকে উদ্দেশ্য করেই আ নাজিল হয়েছে কেউ যত কাজ করুক না কেন আল্লাহ তালা তারপরেও তাকে ক্ষমা করতে পারেন যদি সে দবা করে কেউ যদি পেছনে পড়ে যায় হিজরত করতে না পারে কাফরিদের হাতে প্রতারিত হয় তবুও তার জন্য সুযোগ রয়েছে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই হিসাম ইবেন আজ বলেন আমি আল্লাহর কাছে দবা করলাম এরপর উটে পিঠে উঠে মদিনার উদ্দেশ্যে রওনা হলাম এখানে লক্ষণীয় হচ্ছে ওমর এবং আবুজাহালের মধ্যে একটি শীত স্নায়ুযুদ্ধ ওমার ছিলেন একজন দৃঢ় মুসলিম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 অমার যখন দেখলেন আয়াসকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না তখন তিনি তাকে বললেন দরকার হলে তাকে তিনি অর্ধেক সম্পদ দিয়ে দেবেন তবু যেন তিনি মক্কায় ফিরে না যান আইয়াসের মধ্যে ছিল না তিনি জেনুইনলি তার মার কাছেই ফিরে যেতে তাই শেষ চেষ্টা হিসেবে তার নিজের তাকে দিয়ে দিলেন যেন অবস্থা বেগতিক দেখলে অন্তত আসার চেষ্টা করতে পারেন আর সেটাকে কাউন্টার জন্য আয়াসকে মিথ্যা বলে যাত্রাপথের মাঝে আবুজাহ কৌশলে নিয়ে নিল যাই হোক আমরা বলতে পারি নিয়ত ভালো হলেও ছিল উপদেশ শুনেননি কিন্তু এর পরেও ওমারের আয়াসের ব্যাপারে আশা ছাড়েননি তাকে চিঠি লিখেছেন এবং শেষ পর্যন্ত আয়াস পালিয়ে মদিনায় ফিরে আসেন কোন বর্ণায় আছে আল্লাহ সুলসাল আলিয়া মদিনা থেকে মুসলিমদের পাঠিয়ে তাদের উদ্ধার করেন আল্লাহ রসুল্লাহ আলহাম মক্কার এই বন্দী মুসলিমদের জন্য দোয়া করতেন নাম ধরে তাদের জন্য দোয়া করতেন বলতেন হে আল্লাহ আয়াস আবু রবি বাঁচাও হে আল্লাহ হে আল্লাহ আল ওয়ালিদিন আল ওয়ালিদকে বাঁচাও হে আল্লাহ সেই সব মমিনদের রক্ষা করো যারা দুর্বল হে আল্লাহ কুরাইসের শাস্তি দাও তাদের উপর দুর্ভিক্ষ আপতিত করো যেমনটা ইসুফ আলাহিসাল্লামের সময় হয়েছিল এখন যে সাহাবির হিজরতের ঘটনা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সুহাইবার আর রুমি রাদ সুহাইবার সোহাইব আর রুমি রাদ্লাহ আনহু রসুল্লাহ সাল্লাস্লামের পরে মদিনায় আসেন রোমান ও আরবদের মধ্যকার যুদ্ধে তিনি রোমান সেনাবাহিনীর হাতে বন্দী হন পরবর্তীতে তিনি রোমানদের মাঝেই বেড়ে ওঠেন এবং তাদের ভাষা রপ্ত করে ফেলেন তাই আরবিতে কথা বলার সময় তাতে কিছুটা রোমান টান থাকত বিভিন্ন মণিবের হাত ঘুরে শেষ পর্যন্ত সোহাইব আর রুমি আবদুল্লাহ জোদানের হাতে গিয়ে পড়েন জুদান ছিলেন মক্কার এক ধনী ব্যক্তি তিনি সোহাইবকে মুক্ত করে দেন সোহাইব ছিলেন মেধাবী কর্ম যুবক তিনি নিজেই ব্যবসা শুরু করলেন এবং বেশ দ্রুত অনেক সম্পদের মালিক হয়ে যান হিজরতের পূর্বে তিনি একটি গর্ত করে সেখানে তার সম্পদ লুকিয়ে রাখেন এবং মক্কা ত্যাগের উদ্দেশ্যে রনা হলেন কুরাইশের কিছু লোক তার পিছু নেয় এবং তার পথ রোধ করল এবং তাকে বলল তুমি যখন আমাদের মাঝে এসেছিলে তখন তুমি ছিলে একটা ফকির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 তাহলে তিনি তার টাকা পয়সা তাদেরকে দিয়ে দেবেন এরপর কোরাইশাহ বাড়াবাড়ি না করে তার এই প্রস্তাবে রাজি হয় হিজরতের এই কয়েকটা ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই প্রথমত আল্লাহ ক্ষমাশীল গুনাহ যাই হোক না কেন কখনো হতাশ হওয়া উচিত নয় হাল ছাড়া উচিত নয় বরং আল্লাহর কাছে দবা করা উচিত সবচেয়ে বড় গুনাহ হল শেরক সেই শির্ক করার পরেও যদি কেউ দবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন কিন্তু তা করতে হবে আল্লাহর আজাব বা মৃত্যু আসার পূর্বেই ইলা সুবাহ বলেন ও তোমরা তোমাদের রবের অভিমুখে হও এবং তোমাদের উপর আজাবাসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ কর সুরাজ তুমার আুয়ান্ন দ্বিতীয়ত কাফেরদের ব্যাপারে সাবধান থাকা জরুরি তাদের ব্যাপারে এতটুকু অসতর্ক হওয়া যাবে না আইয়া শিবিন রবিআ আবু বিশ্বাস করে ভুল করেছিলেন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 পশ্চিমা দেশে বসবাসকারী মুসলিমদের জন্য সোহাইব রাজিল্লা আনহু একজন আদর্শ যিনি দিনের জন্য নিজের উন্নত ক্যারিয়ার বিসর্জন দিয়ে ইমানের ভূমিতে হিজরত করতে উদ্গ্রীব ছিলেন যদিও আগামী পর্বগুলোতে আনসারদের আতিথেয়তা নিয়ে বিভিন্নভাবে আলোচনা আসবে কিন্তু আজকের পর্বে আমরা সংক্ষিপ্ত আকারে আনসারদের আতিথেয়তা নিয়ে কিছুটা আলোচনা করতে চাই মক্কা থেকে আগত মোহাজিদদের জন্য মদিনার স্থানীয় মুসলিম অর্থাৎ আনসাররা তাদের ঘর বাড়িগুলো উন্মুক্ত করে দিয়েছিলেন এক বা দুই সপ্তাহ নয় মাসের পর মাস ধরে মোহাজিররা আনসারদের বাসায় থেকেছেন খেয়েছেন আনসাররা তাদের ভাইদের জন্য যত্ন আর ভালোবাসা সবগুলো দরজা খুলে দিয়েছিলেন আনসাররা ছিলেন বড় মাপের মানুষ মোহাজিরদের আতিথেয়তার এতটুকু কমতি করেননি মক্কা থেকে মদিনা আসার সময় মহাজিররা তাদের বাড়িঘর আর সম্পদ ফেলে এসেছিলেন খালি হাতে কিন্তু আনসাররা তাদেরকে এত যত্ন করেছিলেন আর আতিথেয়তা করেছিলেন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 একই বাসায় স্ত্রী ও শাশুড়ির মধ্যে কন্দল খুবই কমন একটা ঘটনা অথচ মদিনায় দুটি ভিন্ন সমাজ একসাথে থেকেছে কোনো ধরনের সমস্যা ছাড়াই উদারতা মহানুভবতা স্যাক্রিফাইস দ্য শেয়ারিং এর সেরা দৃষ্টান্ত হল মদিনা সমাজ আনসাররা মহাজিরদেরকে ভালোবেসেছেন মহাজিররাও আনসারদেরকে ভালোবেসেছেন প্রত্যেকেই প্রত্যেকের ভালোটা দেখেছেন এবার জানা যাক মহাজিররা কে কোথায় ছিলেন ওমর ইবনুল খত রাহ আনহু ও তার পরিবার ও তার গোত্রের কিছু লোক তার মেয়ে হাফসা এবং হাফসার স্বামী ছিলেন আনসারি সাহাবি মুবাসির ইবিন আব্দুল মনজিরের বাসায় তলহা বিন ওবায়দুল্লাহ রাজ আনহু তার মা এবং সুয়াইব রদ আনহু ছিলেন খুবাইবিন ইসাফ রদিয়াল আনহুর বাড়িতে হামজা রদ আনহু উঠেছিলেন সাহা বিন জুরাই রাজ আনহুর বাড়িতে সাহা বিন খায়তান রাজিয়াল আনহুর বাড়িকে বলা হত ব্যাচেলার্স হাউস কারণ সেখানে অবিবাহিত মুহাজিররা থাকতেন উবাইদ ইবনুল হারিস তার মা তুফায়দিন হারিস তুফাই আমর আল হুসাইন বিন হারিস তারা সবাই থাকতেন আবদুল্লাহ জুবাইর ইবনুল্লাহ ওয়াম ও তার স্ত্রী আসমা বিন তে আবুবকর আবু সাবরা ও তার স্ত্রী ওম্মে কুসুম ছিলেন মুন্জির বিন মোহাম্মদের বাসায় আউস কোত্রের নেতা সাঈদ বিনের বাসায় থাকতেন মুসা বিন ওমায়ের ও তার স্ত্রী হামনা আর রসুল্লসল্লাহু আলীহাস্লামের মেয়ে রুকাইয়া ও তার স্ত্রী উসমান এ বিন আফান রদ আহু উঠেছিলেন আউস বিন সাবিতের বাসায় এই সময়টায় মোদিনার দায়িত্বভার ছিল আকাবার দ্বিতীয় শপথে দায়িত্বপ্রাপ্ত বারো জন নকিবের হাতে কারণ রসুল্লা সাল্লু আলী হাসলাম তখনও মোদিনা হিজরত করেননি নতুন একটি সমাজ গড়ে উঠতে থাকে যার ভিত্তি হয় ইমান আরবের ইতিহাসে এটা একটা নতুন ঘটনা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 এই ধরনের মাওলারা স্বাধীন হলে তাদের সামাজিক স্ট্যাটাস এই মাওলা হলেও তিনি অথচ মোদিনায় তখন আরো অনেক আনসারী নেতা ছিল যাদের বংশমর্যাদা সালিম থেকে অনেক ভালো এবং উঁচুতে কিন্তু সে সমাজে বংশমর্যাদা নয় তাকওয়া আর এইম ছিল মুখ্য তাই আনসারী নেতারা একজন মাওলা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 প্রায় ৫০ বছর পর আবিসিনিয়ায় অর্থাৎ এখনকার ইথিওপিয়ায় ইসলাম জিহাদের মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠা লাভ করে কিন্তু থেকে হিজত করার উদ্দেশ্য ছিল ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা আর সে উদ্দেশ্য সফলও হয়েছিল মদিনার মুশ্রিকদের একটা বড় অংশ ইসলাম গ্রহণ করেছিল সেখানকার নেতৃস্থানীয় লোকেরাও ইসলাম গ্রহণ করেছিল শুধু তাই নয় তারা রসুল উল্লাহ সাল্লাহ আলী তাদের মাঝে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল এবং তাকে রক্ষা করার জন্য গোটা বিশ্বের সাথে যুদ্ধ করতেও রাজি ছিলেন আর তাই পুরো পৃথিবীতে একটি মাত্র ভূমি ছিল ইসলামের ভূমি যেটা ছিল ইসলামের কেন্দ্র ভূমি যেখান থেকে সমগ্র পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ে আর সেটা হল আল মদিনা আল মুনাওয়ারা ওসাল আল্লাহ মুহমা আলাহাবিহ্লাম আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামক रेईनड मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डॉ रईनड मीडिया डट अथवाब्ल्यू raindropsmedia डब्ल्यू डट फेसबुक डट कम यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट